আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আলহামদুলিল্লাহ রবিআলমিন আল্লাহ রসুলহিল করিম আহাবাদ সম্মানিত পিস টিভি বাংলা এর দর্শক শ্রোতা বৃন্দ বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লিসাল্লামের অনুপম চারিত্রিক বৈশিষ্ট্য আখলাকুল নবী সাল আলহি ওয়াসাল্লাম এই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহামানব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 আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করব আর এই অনুষ্ঠানে আলোচনা উপস্থাপন করার জন্য স্টুডিওতে আমন্ত্রিত হয়ে যারা তশ্রিফ এনেছেন আমি শুরুতেই তাদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি আমার ডানে আছেন শেখ আব্দুর রাজাক বিন ইউসুফ আসসালামাই আছেন প্রফেসর ডক্টর লুকমান হুসাইন আসসালাম এই পাশে আছেন শেখ ইউসুফ আব্দুল মজিদ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 अल्लाह सुुबाहान तला पृथ्वी सकल मानुषर एक उत्तम आदर्श और मडल के स्वीकृति दान करडल और आदर्श टी हे नबी मुहम्मदुर रसुल्ला सल्लासम चरित्र गुणावलिमन एक सुंदर अनुपम अनुसरणीय व्यक्तित्व क्षुद्र चिंता चेतना दिए तर गुणवल वैशिष्य उपस्थापन करा अवश्य य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 ইহকালে কল্যাণ লাভ করতে পারে এবং সমস্ত মানুষকে আরও পাঁচজনকে সে তার অনুগত করে নিতে পারে এবং আখলা এমন একটা জিনিস যার বিনিময়ে মানুষ আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে যেমনভাবে রসুল সাল্লাহ আল ইসাল্লাম বলেছেন তেমনিভাবে বাস্তব আচরণ দেখিয়ে মানুষকে ইসলামের মুখে ইসলামের দিকে এবং তার দিকে আগ্রহী করেছেন এটা একটা দুনিয়া উপার্জনের এবং জান্নাত লাভ করার একটা বড় মাধ্যম এ কারণেই রসুল সাল্লাসাল্লাম বলেছেন ইন মুমিন নিশ্চয় মৌমেন লাই পেতে পারে দারাজাতা কায়মিল ও সাইমিল নাহারে বেহোস নেহি একজন মৌমেন তার সুন্দর চরিত্রের বিনিময়েই সারা রাত এবাদত করলে যা নেকি পাওয়া যায় श्याम पालन कर लेक सर्वश्रेष्ठ जी, जी, जी।, जी। दो चरित्र गठन करे पा जाए जेमन नेक ओ नेीटे मानूष जदि सूंदर आचरण सूंदर वैशिष्ट्य दीतेकीटाओ पे जाम्र चरित्र दिए येजूदारदारा जी तलासुल्लासलम जे माफ कल मिजानी विचार मुमेर दाँडी पाल्लाते सब चेटे भारी जिन रखा है से खलकून हासान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 এই চরিত্রের জন্য তো আমাদের একটা মডেল দরকার যে আমরা কোন চরিত্রটিকে অনুসরণ করব আর এটা নিঃসন্দেহ এবং চূড়ান্ত ভাবে যে চারিত্রিক গুণাবলীর পরিপূর্ণতা যার মাঝে বিকশিত হয়েছিল সেটি কিন্তু মুহাম্মদুর রসুল্লাহ তো এই দিকটা একটু আপনি আমাদেরকে বুঝাবেন যে আমরা এই উত্তম চরিত্রের মডেল আল্লাহ নিজেই সাক্ষী দিচ্ছেন একুশ নম্বর আয়াতে এখানে উল্লেখা আল্লাহাক বলছেন তোমাদের জন্য রসুলের মধ্যে রয়েছে উত্তম অনুকরণীয় আদর্শ সেটা মধ্যে চরিত্র চরিত্র বলতে আমরা যেটা বুঝি সেটা হলো সারা বিশ্বের সকল ধর্ম সকল নৈতিক মতামত সেখানে বেশ কিছু বর্ণনা আছে সেখানে হলা তাকড়া বুঝছে না সুরসরা কয়েকটা জিনিস ওখানে নিষেধ আছে একটা না সেটা এই মুহূর্তে আনার সুযোগ নাই তো মোরালিটি বলতে সারা বুঝে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 আলোকপাত করবেন নিজেই তার সম্পর্কে বলেছেন সুন্দর চরিত্রের অধিকারী আমরা জীবনে সমস্ত উন্নত মহৎ চরিত্রগুলোর সমাবেশ দেখতে পাচ্ছি এবং তিনি নিজে যে পৃথিবীতে মানুষকে তার সমস্ত উন্নত মহৎ চরিত্র তার স্পরণ ঘটানো এবং তা মানুষকে ওই সমস্ত চরিত্রের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 একটু পরে আবার ফিরে আসবো সম্মানিত দর্শক শ্রোতা সময় হলো একটু বিরতি নেয়ার আমরা এখন একটু বিরতি নেব আশা করি আমাদের সঙ্গে থাকবেন ইনশাল স্বল্প সময়ের মধ্যে আবার আমরা অনুষ্ঠানে ফিরে আসছি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 আমরা মহান আল্লাহর প্রেম ও পবিত্র জীবন পেতে পারি জীবনের সকল ক্ষেত্রে পথ ও পদ্ধতি জানতে তাই দেখুন বিশ টিভি বাংলার নিয়মিত অনুষ্ঠান দর্শক সন্না समग्र जीवन के सफल और सुंदर करोन्ना सोन्ना मंगलवार रे आठटाय पुन सम्प्रचार सकाल सारे पीट टी सृष्टिकरता मेरे चलान আল্লাহরিয় বাইরে যাওয়ার সুযোগ মানবতাকে রক্ষা করার জন্য আল্লাহআলা তিনি ইসলাম দিয়েছেন এটা অনুসরণের ভিতরে মানুষের কল্যাণ মিহিত রয়েছে উপস্থাপনায় আল্লাহর কাছ থেকে ইসলাম আমাদের কাছে এসেছে ধরমের মধ্যে ইসলামে আল্লাহ सम्प्रचार सकाल आठ टाइम्पित आलोचना जन्म नियंत्रण चिंताधारा जहांगीर आलम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 আসসালামু আলাইকুম আহমতুল্লাহি সম্মানিত দর্শক শ্রোতা আমরা আবারও আমাদের অনুষ্ঠানে ফিরে এসেছি আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ আমরা আলোচনা করছিলাম বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলি ওয়াসাল্লামের চরিত্রে সমস্ত সদ্ গুণাবলীর সমাহার ঘটেছে আর এর ওপরেই আমরা কথা শুনছিলাম আমাদের শেখ ইউসুফ আব্দুল মাজিদের কাছ থেকে যে এই যে হুলোকন বহু ব্যবহার করা হয়েছে সমস্ত গুণাবলীকে এখানে যে গুণাবলী শব্দটির শুনছিলাম আমাদের সাইকের বিষয়টা বলছিলাম যে তিনি যখন সেই অন্ধকার আচ্ছন্ন পৃথিবীর দিকে লক্ষ্য করে তখন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 এই নিয়ে যখন আসলেন ভয়ে তিনি ঘরে ফিরলেন এবং বললেন যে নবতীর পূর্বে বিশ্বনবী মোহাম্মদ রসুল এই যে দীর্ঘ সময় এই সময় কালটা তখন কিন্তু তিনি নবতী লাভ করেন কিন্তু তারপরেও তার আচরণ তার বৈশিষ্ট্য মানব দরদ বিশেষ করে আমরা দেখেছি তিনি যে রসুলামকে অভয় দিয়েছিলেন সান্ত্বনা দিয়েছিলেন তিনি রসুল সাল্লামের চরিত্র কিছু চরিত্রের বৈশিষ্ট্যকে তিনি উল্লেখ করে ইনাকালাসুর রাহিম আপনি আত্মীয়তার বন্ধন আপনি আমানাত রক্ষা করেন আপনি আগন্তেন একজন ব্যক্তি তার যদি অন্ন না থাকে কর্মসংস্থান না থাকে তাহলে সেটা আপনি ব্যবস্থা করেন কর্মসংস্থানের ব্যবস্থা করেন এবং মানুষের বোঝা কেউ জন্য বিপদগ্রস্ত বিপদগ্রস্ত মানুষ দুঃসহ বোঝা বহন করতেছে সেটা আলোচল আছে তাকে সাহায্য করতে অতাইবিল হক এরকম সাতটি অনন্য বৈশিষ্ট্য কয়েকটা শব্দ যে চমৎকার মূল্যায়ন করেছেন কিন্তু তার বৈশিষ্ট্য গুলো লাভের আগেই পরিপূর্ণ ভাবে ভাবে তার মধ্যে সমার ঘটেছিল এই আত্মবিশ্বাস হদরত খাদিজার ছিল যে এই ধরনের কাছে কখনো তার জন্য ক্ষতিকারকের জীবনের চারিত্রিক বৈশিষ্ট্যগুলো আমাদের সামনে নিয়ে আসার জন্য তো আমরা একটু ডক্টর লুকমানের কাছে যাব এই যে নবতির আগে আমরা দেখেছি তাই না যখন আল্লাহর রসুলের কাছে সেই ওয়াহী আসলো কোরআন নাজিল হওয়া শুরু হলো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 পরিবর্তন আসে বৈশিষ্ট্য যেগুলো প্রত্যেকটি যুবকের জন্য তরুণের জন্য একটা গুরুত্বপূর্ণ আদর্শ মডেল যেগুলো অনুসরণ করতে পারে মহানবী সাল্লাম তিনি নবো লাভ করার পরে তার এই তেইশ বছরের যে জিন্দিগি আমাদের সামনে আছে এ পুরাটা গাইডেড আল্লাহ আল্লাহ যে আল্লাহ সরাসরি এইটুক এই জীবনের এই জায়গাটা এই জায়গাটায় খুব ধরার তো কোন সুযোগ কারণ নাই এবং এটা অনেকে মনে করতে পারে যে এই সময়ে তার অনুপম চরিত্রগুলো বিকশিত হওয়া ক্রমবিকাশ ঘটা এটা স্বাভাবিক রাসুলের জীবনটা আসলে ওই যখন উনি রসুল হয়েছেন তারপর থেকে আসলে শুরু হয়েছে কোরআন দিয়েছে যেটা আমাদের ডক্টর মুসলিউদ্দিন ক্লিয়ার করার চেষ্টা করেছেন তো সেখানে উনি নবী হওয়ার আগের যে জীবনটা এই জীবনটা আমরা দেখবো যে ওই জায়গায়ও 14 मानवता चलते विशेषकर जन्मे देखा गया जे, जे, जे समय एक मानुष एक जन मानुष, मानुष चरित्र हरण करा अथवा अर्थन लुट कर যে এই সময় বিরাজ করছে সেই সময়ে উনি একটা যুগান্তকারী সংগঠনের রূপ দিলেন পাঁচজন নিয়ে সেবা সংস্থা গঠন করে এই যে একটা নবতী লাভের পূর্বের অংশটিও বিশ্ব মানবের জন্য এখন আমরা যদি বলি যে তাহলে যুবকদের জন্য কি রাসলের চরিত্র অনুসরণের কোন অংশ নেই অবশ্যই কারণ এই যে অন্ধকারে নিমজ্জিত মানব জাতিকে উদ্ধার করার জন্য রাসুলের ভিতরে যে অনুভূতিটা তৈরি হয়েছিল এই যে ইতিবাচক যে মানসিকতা এবং অন্যায়কে অন্যায়ভাবে যে চিহ্নিত করা এই যুবক বয়সেটিভ যেটা মানুষের ভিতরে সহনীয় ছিল হেল্পফুল ফজুল এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় চলে আসছে আচ্ছা এই চরিত্র তৈরির ক্ষেত্রে রাসুলের বক্ষ বিদীর্ণ করার যে কথা এসেছে আলাম সাদ্রাক সেটা হলো আমার ঘরের যে পাথর বসানো নিয়ে যখন মিঠাইতে পারতেছিল না কেউ তখন আল্লাহ উপস্থিত হয়ে অত্যন্ত বিচক্ষণে চাদরে তুলে দিলেন তার পাথরটা বসানো হলো সবাই যখন কাবার ঘরের দিকে তিনিছে আমাদের আমান ওই বিচারটা আমাদের ঠিক মতো করে দিতে পারবে চারিতারামারি শুরু হয়ে গেছে খুঁজে বের করা যেখানে সমাজ যে স্বীকৃতি দেই যে চাল চলন আচরণ সেটাই হচ্ছে সবচেয়ে সুন্দর চরিত্র আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আমরা এমন এক মহান ব্যক্তিত্ব এবং বিশ্ব মানবের সর্বশ্রেষ্ঠ মানব সন্তানের অনুপম চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করছি যে চরিত্র বৈশিষ্ট্য উপস্থাপন করা আমাদের মতো ক্ষুদ্র ব্যক্তিদের পক্ষে অসম্ভব যোগ যুগান্তর ধরে আল্লাহ রসুল সাল্লি সাল্লামের এই সৌন্দর্যময় চরিত্রের অনুপম বৈশিষ্ট্য আলোচনা উপস্থাপন করলেও যেজন নিজেই তার আল্লা প্রশংসা করেছেন চরিত্রে উল্লেখ করেছেন আলা একজন মুসলিম হিসাবে নিজেকে রাসুলের চরিত্রের রঙে একজন আদর্শ মানব হওয়াই চরিত্রের উত্তম শিক্ষা আমাদের জন্য আমরা মুসলিম হিসাবে অনুসরণ করব রাসুলের চারিত্রিক বৈশিষ্ট্য আল্লা আমাদেরকে রাসুল চরিত্রের আদর্শ অনুসরণ করে চরিত্রবান হওয়ার তৌফিক দান হওয়ার এই প্রত্যাশা রেখে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 তার সত্তাকে আল্লাষ্ঠ ভাবে সৎকর্ম পরায়ণ হয়ে অনুগত করল অনুগত হতে হবে একজন প্র্যাকটিসিং মুসলিম তাই একজন আদর্শ মুসলিম হতে হলে বাংলায় দেখুন